আলোচনা করবুল্লাহ সাল আলিহালামের আগমন উপলক্ষে কিছু অলৌকিক ঘটনাগুলির মধ্যে থেকে একটি ঘটনা প্রিয়নবী সাল্ল আলী হাসাল্লাম যখন যে রাত্রে জন্মগ্রহণ করেন সেই রাতে আরও একটি ঐতিহ্যবাহী ঘটনা ঘটেছিল আর তা তাহলে রোমান সম্রাটের পারস্য সম্রাটের তার রাজপ্রাসাদের ১৪টি গুম্বজ ছিল এবং ওই রাত্রে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম যে রাত্রে জন্মগ্রহণ করেন ওই রাত্রে সে চোদ্দটি গুম্বজেই ধসে গিয়েছিল এবং ওই সময় হাজার বছরের ঐতিহ্য একটি অগ্নিকুণ্ড প্রজ্বলিত অগ্নিকুণ্ড সেটি নিভে গিয়েছিল এবং আরো একটি ঘটনা সাওয়া যে এক নহর ছিল ওই নহরটিও শুকিয়ে গিয়েছিল এসব ঘটনা নিয়ে বাদশাহ তিনি তার অজিতদেরকে নিয়ে বসলেন রাজ রাজপ্রাসাদের মধ্যে অজিতদেরকে নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন তাদের মধ্য থেকে একজন বলছে स्वप्न देखे बोलें कि स्वप्न उन्हीं देखने शक्तिशाली उठ आरबियों घोड़ार पाल के हाक दाजनार नदी दिखे हाकिए नहीं जा व्याख्या होते होते कि घटते जा सब बदशाह इबने मंदिर उना डें ওনাকে ফরমান জারি করলেন যে আপনি বড় একজন আলেম পাঠান যিনি আমার এসব বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে নোমানবনে মঞ্জির ও সময়ের যুগশ্রেষ্ঠ আলেম সে যুগের বড় আলেম তিনি হলেন হলেনি আব্দুল মাসিক আসানি ওনাকে পাঠালেন আব্দুল মাসিক আসানি উনি আসার পরে তাকে বাদশাহ এসব বিষয়ে জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসার পরে বাদশাহ বললেন যখন বলা হল তিনি বললেন যে এসব প্রশ্নের উত্তর সব তো আমি না আমার মামা মামাতে উনি এসব প্রশ্নের উত্তর দিতে পারবেন বাদশাহ বললেন আপনি যান এবং তার সবকিছুর খোঁজখবর নিয়ে আসেন আব্দুল মাসিদ গাসানী উনি তার মামা সাতহির কাছে গেলেন এবং সাতহির কাছে এমন পর্যায়ে পৌঁছলেন যখন নাকি তিনি বার্ধক্য উপনীত হয়েছে এবং এই সময়টা ছিল তার গিয়ে বিয়ে সময় বললেন তার মামাকে বললেন পুরো বিস্তারিত ঘটনা এবং এসব কাহিনী বললেন তখন তিনি বললেন তুমি তো শেষ মুহূর্তে এসেছো আর যে সব ঘটনা বললা তা যদি সত্যই হয়ে থাকে তাহলে তুমি বুঝবে শেষ নবী শেষ নবী হাজর মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আগমন ঘটেই গিয়েছে আমরা যদি আরও বিস্তারিত জানতে চাই তাহলে আমরা আরো পড়াশোনা করতে পারি দেখতে পারি সিরাতে মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম গ্রন্থের এক নম্বর খন্ডের সাতান্ন নম্বর পৃষ্ঠা এবং ফাতরহাল ফাতরাহাল বাড়ি গ্রন্থের এক নম্বর খণ্ডের একশত নিরানব্বই নম্বর পৃষ্ঠা এবং আল ইসবা গ্রন্থের এক নম্বর খণ্ডের পাঁচশত পাঁচশত সাতানব্বই পৃষ্ঠা এসব পৃষ্ঠায় আমরা এইসব বইগুলি মোতালা করলে এসব বিষয়ে আরো বিস্তারিত আমরা জানতে পারবো আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাদেরকে প্রিয় নবীল্লাহ আলী ও সাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুন এবং তার আদর্শে আদর্শবান হয়ে জীবন পরিচালিত করার তৌফিক দান করুন আসসালাম